আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসসালামিহিমাবি আহমুল ইসলাম বাদ দর্শক আমরা এই আলোচনায় আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আসলার দিবসে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে বর্জন করতাম পরিহার করতাম এই দিবসকে নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আমাদের মধ্যে বিরাজ করছে অনেকগুলো বিভ্রান্তির মধ্যে আমরা পতিত হয়ে আছি তাই বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা না করতে পারলে আমরা সত্যিকার উন্মুদী মোহাম্মদী হিসেবে নবী সাল্লাহ আলী ইসলামের সুননানি হতে পারবো না সূন্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আমরা হয়তো আবেগ দেখাতে পারবো কোনো সন্দেহ নেই এই দিনের ঘটনার সাথে অনেক আবেগ জড়িত আছে বিশেষ করে যখন আমরা কার্বুলার ময়দানে হোসাই নবী আলী রাতি আল্লাহ তখন হত্যাকাণ্ডের কথা শুনব ব্যক্তির ইমাম সত্যিকার অর্থে সেখানে আবেগটা দিত হবেই নির্মম ভাবে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেদিন হুসাইন আলী রাজি আল্লাহ হত্যা করা হয়েছিল সে ঘটনাটি সত্যিকার অর্থে আমাদেরকে বিভিন্নভাবে তারিত করবে কিন্তু আমরা আমাদেরকে ধর ধারণ করতে হবে আমাদেরকে সঠিক বিষয় সম্পর্কে জ্ঞান নিতে হবে এবং ক্ষেত্রে আমাদের যে সঠিক অবস্থান রয়েছে সে অবস্থানটুকু আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা হুসাইন রাজি আল্লাহ হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা অপরাধী এর বিচার আল্লা সুবাহ তারা তাদেরকে তাদের করবেন এত কোনো সন্দেহ নেই এবং তাদের অপরাধকে আমরা ঘৃণা করি কিন্তু এর অর্থ এই নয় যে এই দিবসকে কেন্দ্র করে আমরা নিজেরাই বধভস্ত হয়ে যাব সুন্না থেকে বিচ্ছুত হয়ে গিয়ে আমরা বিভ্রান্ত বধভস্ত বিভিন্ন দল ও গ্রুপ ফেরকা যারা আছে তাদের বিভিন্ন চিন্তাধারায় নিজেদেরকে লিপ্ত করব और ग्रुप निजे अंतर्भुक्त कर सब गुरुपूर्ण मार्सिया दिवस शोक दिवस मन कर शोक सभा मार्सिया दिन क्रंदन इत्यादि भूल क्या आलि शाह मूलत मुस्लिम उम्मारे आघात কিন্তু এটা আধৌ বৈধ নয় যে হুসেন এমরা আলী রাজি আল শাহাদি বস্তু পালন করব তার কারণ হচ্ছে হুসাইন আলী রাজি আল্লাহ জানি তো আমরা তো আলী আলী আব তিনি খালিফা ছিলেন তিনি হুসাইন এমন আলী রাজি পিতা ছিলেন তিনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রদী আল্লাহ আনহা এর স্বামী ছিলেন এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অত্যন্ত কাছের মানুষ ছিলেন শুধু কাছের মানুষ ছিলেন তা নয় বরং আল্লাহ নবী সাল্লাহসাল্লামের কাছে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন আলী নামি তালেব রাজি আল্লাহ নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে কিন্তু সেদিন তো আমরা মাসিয়া দিবস পালন করি না সেদিন তো আমরা শোকগাথা পালন করি না তাহলে আমরা কৃষি এত আলী হলাম আলী রাজি আল্লাহ কি অনুসরণ আমরা করলাম কেন আলী রাজি আল্লাহ তাল দিনটাকে আমরা মার্সিয়া দিবস দিবস পালন না করে হুসাইন ইবনে আলী রদিয়াল হত্যাকাণ্ডের দিবসটাকে মার্সিয়া দিবস পালন করি তাহলে বোঝা গেল এখানে কোথাও স্ট্রেক আছে কোথাও গুল আছে সেই ভুলটুকু আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে তাজিয়ার নামে হুসাইন ইবন আলী রদিয়াল্লাহতাল আহ বুয়া কবর তৈরি করে সেখানে কবর জিয়ারত করা কবরের সিস্তা করা সুপ্রিয় দর্শক এটা শির শিরকি কাজ তাজিয়া মিসিরে অংশগ্রহণ করে কবর তৈরি করা হয় তাকে সেখানে কবর নিয়ে মিছিল করা হয় থাকে কবরে সিদ্ধা করা হয় থাকে কবরে আলো দেওয়া হয় থাকে অথচ এটি ভূয়া কবর এই ভুয়া কবর তৈরি করার ইতিহাস কারা আবিষ্কার করেছে এটি শুধুমাত্র একদল পদভস্ট বিভ্রান্ত কবর বুঝারীরা এই ভুয়া কবর তৈরি করার ইতিহাস তৈরি করেছে তাই মুসলিমরা উম্মতি মোহাম্মদী যারা রয়েছে সন্ধ্যার বিষয়ে যারা রয়েছে তারা এই ভুয়া কবর কোনোভাবেই তারা ভুয়া কবর তৈরি করবে না ভুয়া কবর অনুসরণ করবে না সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখতে পাই সেখানে কবর তৈরি করা হয় কবর তৈরি করার পরে সে কবরের তওয়াফ করা হয় বলা হয় তাকে যে হুসাইন ইমন আলী রতি আল্লাহ তাল রুখ সেখানে উপস্থিত হয় থাকে একটি বিভ্রান্ত শিরকি আকিদা আমাদের স্মরণ রাখতে হবে হুসাইন ইবনি আলী রতি আল্লাহুতালাহু তারা শাহাদ হয়ে গিয়েছে মৃত্যু হয়ে গেছে তিনি আর কোনোদিন উপস্থিত হবেন না তাই তার রূপ এখানে উপস্থিত হয় না এটি একেবারে বিভ্রান্ত কথা অথচ এটি বুঝিয়ে আজকে মুসলিম যুবকদেরকে বদবস্ত করা হচ্ছে আরেকটি কাজ করা হয় তাকে কিন্তু অত্যন্ত গর্হিত কাজ বুক ছাপড়ানো নিজের উপর আঘাত করা কেউ ছুরি নিয়ে বললম নিয়ে অথবা বিভিন্ন ধরনের মানে चाबुक निजे बुकर पीठ आघात हाईत गई मुसलम हादीस मध्य स्पष्ट कर बना दिए जरा बुक चापड़ाते थे अथवा आघात करते थके अथवा निजे कपड़े बक्षदेशन्न करते थके না তারা আমার দলবক্ত হবে না তাহলে তো আপনি কাজগুলো দলবুক্ত পরিহার করতে হবে সুপ্রিয় দর্শক আরেকটি কাজে শোক দিবস মনে করে কালো বেজ ধারণ করা হয় তাকে কালো পোশাক কেউ কেউ বেজ ধারণ করে শোক দিবসের বেজ যে আপনি শোক পালন করছেন হসেন আলী রাজি আল্লাহ শাহাদ হয়েছে কিন্তু আপনাকে এই শোক পালন করতে কে বলেছে ইসলাম বলেছে যদি রমিসাল্লা সাল্লাম বলেন তাহলে অবশ্যই আমরা করব। যদি সাহাবাই ক্রাম করতেন তাহলে অবশ্যই আমরা করবো হুসাইন ইব আলী রাজিয়া মৃত্যুর পর আল্লাহ নবী সাল্লা সাহাবিরা অনেকে জীবিত ছিলেন এমন পরবর্তী সময়ে তাবিরা ছিলেন যারা সাহাবিদেরকে সুন্দর অনুসরণ করেছেন তারাও ছিলেন কিন্তু কেউ তো এ কাজ করেননি কেউ তো কোনদিন এই কালো পোশাক দেননি এই কালো বেজ দেননি একথা প্রকাশ করেননি যে না এটা শোক দিবস হিসেবে আমাদেরকে অবশ্যই কালো বেজ নিতে হবে সুপ্রিয় দর্শক এই দিনের আরেকটি গঠিত কাজ হচ্ছে কেউ কেউ মনে করে থাকেন যে আশুরার এই মহরম দিবস যেহেতু একটি মাতমের দিবস তাজিয়া দিবস এদিনে বিয়ে অনুষ্ঠান হওয়া হারাম জাইজ নেই এমনকি অনেকে মনে করেন যে এই দিনে বিয়ে অনুষ্ঠান হলে সে বিয়ে টিকবে না এবং সে বিয়ে ভেঙে যাবে এই যাকিদা এগুলো ভুল এগুলো বিভ্রান্তি এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আরেকটি মিথ্যা হাদিসও বর্ণনা করা হয় তাকে যে আশুরা দিবসের শ্যাম ষাট বছরের নামাজ রোজার সমতুল্য মনে করা হয় তাকে অনেকে বলেন যে আসিয়া দিবসের একদিনের সিয়াম যদি পালন করা হয় থাকে তাহলে ষাট বছরের নামাজ এবং রোজার যে ফুজিরত রয়েছে সে মর্যাদা লাভ করবে এটা একটি মিথ্যা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে বন্ধুক্ষণ এই প্রচলন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সন্ধ্যার দিকে আল্লাহ নবীলী ইসলাম যা আমাদেরকে হেদায়ত দিয়েছেন এটা আমাদের জন্য হেদায়তের জন্য নাজাহাতের জন্য আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির জন্য যথেষ্ট এবং এর মধ্যেই অতিরিক্ত রয়েছে সুতরাং আর অতিরিক্ত করার প্রয়োজন নেই আর অতিরিক্ত যদি আমরা তালাস করি তাহলে আমরা বদভস্ত হয়ে যাব আমরা সে অনুযায়ী নিজেরা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যাব এমন করতে পারবো না তাই আসলে দিবসকে সামনে রেখে যদি যে সমস্ত বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে আছে সেই বিভ্রান্তিগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সুপ্রিয় দর্শক এই দিনে যারা তাজিয়া মিছিল বের করছেন আপনাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে এই তাজিয়ার মাধ্যমে সত্যিকার আপনার কি কল্যাণ হতে পারে এবং হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ তালান কি কল্যাণ হতে পারে আদৌ কি হুসাইন আলী রাজি আল্লাহার মধ্যে মর্যাদার জন্য তো আল্লাহ নবী সাল্লা ইসলাম করে দিয়েছেন আল্লাহ হাসান হাসান এবং হুসাইন দুজনকে আল্লাহ নবী সাল্লা ইসলাম ঘোষণা দিয়ে গেছেন সৈয়দায় সেবাবি আলী জাহা জাসীদের যুবকদের সর্দার স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন সুতরাং তাদের মর্যাদা তো বলন্ত দোয়া করতে পারি কিন্তু হাই হোসেন হাই হুসেন করে আমাদের কোনো ফায়দা হবে না না আমি নিজে উপকৃত হব না হুসেন উপকৃত হবে বল ইসলামের মধ্যে এই ধরনের কলুষিত কাজ যারা ইসলামের মধ্যে যোগ করছেন এই ধরনের কলুষিত বেদাহাত ইসলামের মধ্যে যারা অন্তর্ভুক্ত করছেন তারা সত্যিকার ইসলামের স্বরূপকে ইসলামের যে প্রকৃত সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে রূপে ম্লান করে দিয়ে সম্পূর্ণ রূপে নিশ্চিন্ন করে দিয়ে একটা ইসলামের স্বরূপ দাঁড় করাচ্ছেন ইসলামের যে স্বরূপের দিকে যখন একটি সুস্থ বিবেক অথবা একটি জ্ঞানসম্পন্ন বিবেক তাকাবে তখন তাঁর বিবেচনা আসবে দিন হতে পারে না এটা ইসলাম হতে পারে না এটা কোন মানুষের করণীয় হতে পারে না বরং ভুয়া কাজ আপনি ইসলামকে ভুয়া বানানোর চেষ্টা করছেন বন্ধুগণ এই কাজটি করবেন না আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো ইসলামের স্পষ্ট ইসলামের মধ্যে ভুয়া কবর নেই ইসলামের মধ্যে ভুয়া দিবস নেই ইসলামের মধ্যে ভুয়া তাজকিয়া তাজিয়া নেই ইসলামের মধ্যে কোনো মাতম নেই বরং আসল দিবসটি হচ্ছে মূলত আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে রহমত প্রাপ্তির দিবস না জাতের দিবস এটা আমরা উপলব্ধি করে সেই দিবসটি পালন করার জন্য চেষ্টা করি যেভাবে নবীসাল্লাহ সাল্লাম সিয়ামের মাধ্যমে পালন করতে বলেছেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন হাজা আলমিন